যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি জাদু ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের চোখে শরীয়তের চোখ দিয়ে জাদুর অবস্থাটা কি শরীয় শরীয়তের চোখ দিয়ে যদি আমরা জাদুটাকে দেখি তাহলে এটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা বড় গুণা কিন্তু আপনি আপনার এই জাগতিক চোখ দিয়ে দেখলে এটাকে গুনা মনে হবে না আল্লাহ আল কোরআনে একশা করেনি সোলাইমানি করেনিফারু নিশ্চয় কুফুরি করেছে কেনা কুফুরি করে কুফুরি করেছে শয়তান সে কি করে সে মানুষকে জাদু শিক্ষা দেয় জাদুর শিক্ষক সম্মানিত উপস্থিতি তিন প্রকারের লোক জান্নাতে ঢুকবে না তিন প্রকারের লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের জান্নাতে যাওয়া আটকে দিবে তিনটা অপরাধ এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য গ্রহণ করে দ্রব্য কেমতের দিন এই অপরাধ তাদেরকে জাহান নামে যাওয়ার কারণ হবে এবং জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যাবে এই নেশা সেটা সিগারেট হতে পারে সেটা সেটা গুল হতে পারে গুলোরা আপনার হিরোইন আবার এখন খাট পাতা এগুলো তো আসেই আমরা সিগারেটকে এটা আপনার মাদক দ্রব্য মনে করি না ওই হুজুররাও আপনার জর্দাকে মাদক দ্রব্য মনে করে না এখন আপনার প্রশ্ন হলো যে এটা কিভাবে মাদকদ্রব্য রসুল বলছেন যে জিনিস বেশি খেলে পরে মানুষের মধ্যে আপনার মস্তিষ্কে বিকৃতি ঘটায় মাতাল করে দেয় যে জিনিস বেশি খাইলে মানুষকে মাতাল করে দেয় সে জিনিস যদি কমও খায় তাহলে এটাই হলো মাতক সম্মানিত উপস্থিতি এই মাদক দ্রব্য সিগারেট খোর কেয়ামতের দিন এটা জাহান্নে যাওয়ার মাঝ জাহান্তে যাওয়ার মাঝখানে তাকে পর্দা দিয়ে দিবে আটকে দিবে দুই নাম্বার। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে ড্রেন করবে দিচ্ছে না যেন ড্রেনটা না করতে পারে আপন ভাই এক ভাই সাথে আরেক ভাইয়ের কি সম্পর্ক ভ্রাতৃত্ব বোধ কোথায় আপন বা এক মায়ের ঘরে এক মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছে এটা ডেন ডেন করবে দিচ্ছে না এরকম রাস্তা দেয় না। সম্মানিত উপস্থিতি রসুর বলছেন ওই নামাজি অথচ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী এটা কেয়ামতের দিন তার জাহান নামে যাওয়ার কারণ হবে এটা কেমতের দিন তাকে জান্নাতে যাওয়ার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তিন নাম্বার বিশ্বে যারা জাদুকে বিশ্বাস করবে যারা জাদু করবে কেমতের দিন এই জাদু কারি এবং কারিনি এবং জাদুকে বিশ্বাস কারি কারিনী সে যত নামাজ পড়ুক তার নামাজ কোন ফায়দা হবে না এই নামাজ কেয়ামতের দিন আল্লাহ সুহানা গ্রহণ করবেন না জাদু হলো কুপুরি একটা জিনিস জাদু করার জন্য কুপুরি লাগে হালাল কোনো পথ দিয়ে হালাল কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জাদু করা যায় না জাদু করতে হল আপনাকে অবশ্যই শয়তানের নিতে হবে শয়তানের শিক্ষা দেওয়া তন্ত্র মন্ত্র দিয়ে জাদু করতে হবে অতএব কেমতের দিন এই জাদু কারি এবং কারিনী এদের জন্য এটা কাল হয়ে দাঁড়াবে ওই নারীদের জন্য কাল হয়ে দাঁড়াবে যারা মানুষকে জাদু করে পাগল বানানোর জন্য যারা মানুষকে দিকে আকর্ষণ করার জন্য অথবা নিজের অবৈধ পথকে সুগম করার জন্য অবৈধ পন্থার মাধ্যমে মাধ্যমে শৈতানের মাধ্যমে এবং সমাজের মধ্যে যারা এই জাদু শিক্ষা দেয় জাদু করে সাবধান যারা কুফুরি করেছে এবং যারা আল্লাহ নিদর্শন কে অস্বীকার করেছে হবে আগুন এদের বিছানা হবে আগুন এদের গড়ের চালা হবে আগুন এদের পোশাক হবে এই শ্রেণীর লোকগুলো জাহান নামে যাবে এরা হলো কাফের যারা কুফুরি করে जदू करारे जदू करारा हलो जहान नाम अदिवस तसुल बोल मुस्तम हादी तीन श्रेणी लोक जहान नामे जाए